পরিবেশিত হবে পৃথিবীর আজকের পর্ব বনু হাশিমের বয়কট নিয়ে অনেক ওলামাগণ এক এক কারাবাসের সাথেও তুলনা করে থাকেন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 কোরআসরা ভাবল রসুল সাল্লু আলী ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুশ্রিকদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন এর জন্য তারা উৎবাহকে রসুল্লাহ আলাইস্লামের কাছে পাঠায় উৎবাহ এবং রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি উদ্ভা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয় রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলওয়াত শুরু করেন এবং এক পর্যায়ে রসুল্লা সাল্লাইকে বলেন থাম থাম কারণ সেই আয়াতে আদ এবং সামুজাতির শাস্তির কথা উল্লেখ করেন আর ওতবা ভালো করে জানত রসুল যা বলছেন সত্যি বলছেন এদিকে বেশ শঙ্কিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারছিলেন ক্রাইশরা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না ইতিমধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেও গেছে তাই তিনি তার ভাতিজাকে বাঁচানোর জন্য গোত্রের লোকদের এক করতে চাইলেন সফির রহমান উল্লেখ করেন ইতিমধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে আবু তালেব তখন ছিলেন সংকিত পত্তলিকদের পক্ষ থেকে তিনি তার ভাতিজার ব্যাপারে আশঙ্কাবোধ করছিলেন তিনি এ যাবৎ সংঘটিত ঘটনা পর্যালোচনা করছিলেন পত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল আম্মার আম্মারিবেন ওয়ালিদের বিনিময়ে তার ভাতিজাকে নিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল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 পত্তলিকরা তার ভাতিজাকে হত্যা করতে এই অবস্থায় কোন কাফের যদি তার ভাতি হঠাৎ করে হামলা চালায় তাহলে বিচ্ছিন্নভাবে হজর হামজা বা হজত ওমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবেন আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না কেন কেননা পত্তলিকরা রসুল্লা সাল্লাইকে হত্যা করতে সংকল্পবদ্ধ ছিল তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ বলেন ওরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তো সিদ্ধান্তকারী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 বনু হাসিমেনে তা আবু তালিবের কাছে মুশ্রিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে তাদের হাতে তুলে দেয়া হয় আবু তালিব তাতে রাজি হননি বনু হাসিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল এমনটা নয় বরং তারা রসুল্লাহ সাল্লাইসাল্লামের পক্ষে অবস্থান নিয়েছিল সেরফ এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন মক্কায় তখন কোনো গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল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 কঠিন সময়েও তারা একে অপরের পাশে দাঁড়াত পরিস্থিতি বেশ মারাত্মক আকার ধারণ করে বনু হাসিম ও বনু আল মুতালিব গোত্রের নারী পুরুষ শিশু ক্ষুধায় কষ্ট পেতে থাকে সাহাদেবী নাবি ওয়াক্কা সেই অবস্থা বর্ণনা করেন আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হত বনু হাসিম ও বনু আল মুতালিবের অধিকাংশ লোক মুসলিম ছিল না কিন্তু এই নিষেধাজ্ঞা মুসলিম অমস্তি নির্বিশেষে পুরো গোত্রের উপরে ছিল খাবার দাবারের তেমন কোন সাপ্লাই ছিল না তবে ক্রাইসের কিছু লোক ছিল যারা ছিল বনু হাসিমের প্রতি সহানুভূতিশীল তারা গোপনে তাদের কাছে খাবার পাঠাতেন উঠ ভর্তি খাবার বোঝা করে তাদের এলাকায় ছেড়ে দিতেন আর এই ব্যাপারে উল্লেখ করা নিষিদ্ধ মাস্যমহ ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তারা ঘাটির বাইরে বেরো হতেন না বাইরে থেকে মক্কায় আসা জিনিস কেনার জন্য অনেক চেষ্টা করেও মাঝে মাঝে সক্ষম হননি কারণ মুশ্রিকরা সেসব জিনিসের দাম কয়েকগুণ বাড়িয়ে দিত হাক ইমেন হাজম ছিলেন হজরত খাদিজা রহার ভাতিজা মাঝে মাঝে তিনি হুপুর জন্য গম পাঠাতেন একবার গম পাঠানোর উদ্যোগ নিতেই আবু জাহেল বাধা দিল কিন্তু আবুল বাখতারি হাকিম ইবেন হাজমের পক্ষ অবলম্বন করে গম পাঠানোর ব্যবস্থা করে দিলেন এদিকে আবুতালি সব সময় রসুল্লা সাল্লু আল্লা সাল্লামকে নিয়ে চিন্তায় ছিলেন রাতে সবাই শুয়ে পড়ার পর তিনি ভাতিজাকে বলতেন যাও তুমি এবার তোমার বিছানায় শুয়ে পড় তিনি এ কথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আততাই থাকলে সে বুঝতে পারে ও থায় করছেন। করতেন এরপর সবাই ঘুমিয়ে পড়লে আবু তালেব তার প্রিয় ভাতিচার শোয়ার স্থান বদলে দিতেন ভাতিচার বিছানার স্থানে নিজের পুত্র ভাই বা অন্য কাউকে শুতে দিতেন সারা রাগ তিনি প্রিয় ভাতিজাকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটাতেন এই ধরনের কঠিন অবরোধ সত্ত্বেও রসুল্লা সাল্লাম এবং অন্যান্য মুসলিম হজের সময় বাইরে বের হতেন এবং হজের উদ্দেশ্যে আসা লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতেন তো বয়কটের কি করে অবসান বয়কট বছর কঠিন তিনটি বছর তবে আল্লা রিচ্ছায় অদ্ভুতভাবে এই কঠিন সময় থেকে মুসলিমরা মুক্তি পেল বয়কট চুক্তি বিরোধিতায় যে লোকটি উঠে দাঁড়ান তিনি হলেন কোরাইসের এক লোক হিসাবে আমর তিনি ছিলেন বনু হাসিমের মাতৃ সম্পর্কীয় আত্মীয় চুক্তি বাতিল করার পেছনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন খাবারে বোঝায় একটি উঠ নিয়ে পাহাড়ে চূড়ায় উঠে যেতেন বনু হাশিমের গোত্রের কাছাকাছি গেলে উটটি ছেড়ে দিতেন যেন সেটা চড়তে চড়তে পাহাড়ের নীচে বনু হাসিমের কাছে গিয়ে পৌঁছে যেন খাবারগুলো তারা পায় একদিন জুহাইর এবং আবি ওমাইয়ার কাছে গিয়ে বললেন জুহাইর তোমার আপন মামারা নিদারুণ যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে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 যদি আমার পাশে একটি লোকও থাকত আমি এই নিষেধাজ্ঞার দলিল পাতিল করে আসতাম তবে বেশ তোমার সাথে একজন আছে হিসাম জানালেন কে এসে জুহাই জানতে চাইলেন আমি আছি তোমার সাথে তখন জুহাই বললেন তাহলে চলো তৃতীয় একজনকে খুঁজে বের করি হিসাম তৃতীয় একজনকে খুঁজে বের করতে বেরিয়ে গেলেন তিনি দেখা পেলেন মতিম ইবিন আদির তাকে বললেন মতিম তুমি কি বনু আব্দে মানাফের দুই গোত্রের কষ্ট দেখে আনন্দিত হচ্ছ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 কিন্তু সেটা এমনভাবে করা হবে যারা কেউ বুঝতে না পারে ঘটনাটি পূর্ব পরিকল্পিত পরদিন সকালে জুহাই রেবেন আবি উমাইয়া এক বিশেষ পোশাক পরে কাবা ঘর তাওয়াফ করলেন সময়টি ছিল কোরাইসনে তাদের সাক্ষাতের সময় তাদের এই সমাবেশ হতো আন্নাদওয়হাই সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন হে কোরাইসলেন লোকসকল তোমাদের তোমাদেরকে খুব আনন্দ হচ্ছে যে তোমরা ভালো খেয়ে পড়ে আরাম আয়সে দিন কাটাচ্ছ আর ওদিকে বনু হাসিম আর বনু মুতালিক দুর্দশার জীবন পার করছে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 তখন আবুজাহেল উঠে দাঁড়িয়ে বলল এই ঘটনা সাজানো তোমরা রাতে এসে পরিকল্পনা এটেছ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি বাইরে চলে গেল দলিলটি ছেড়ার জন্য আল মতিম এবেন আদি কাবা ঘরের দিকে ছুটে যান তিনি আবিষ্কার করলেন সেই দলিলটি ইতিমধ্যেই ওই পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র আমাদের রবের নামে এই বাক্যটি ছাড়া আর এভাবেই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 উই পোকার দলিল খেয়ে ফেলা একটি বিষয় ইঙ্গিত করে তা হল আল্লাহ সৈনিকেরা সব জায়গায় আছে। এমন কি পোকাও আল্লাহ সৈনিক হতে পারে পবিত্র আয়নে সুরাম মুতাসির একত্রিশ নম্বর আয়াতে আল্লাপা বলেছেন ওয়ামা রব্বিকা ইল্লাহুয়া অর্থাৎ কেউ জানে না আল্লাহর সৈনিকের ব্যাপারে কিন্তু একমাত্র তিনিই জানেন তৃতীয়ত কোনো জালিম সমাজের অথবা দেশের সবাই সরকার আনুগত্য করছে এমনটা মনে হতে পারে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 আমরা ওই সময় যেরূপ দুশ্চিন্তাগ্রস্ত উদ্বিগ্ন হয়েছিলাম ইতোপূর্বে আর কখনো সেরূপ হয়নি, আমাদের ওই লোকটি নাচাসীর বিজয় হলে সে নাচাসির মতো আমাদের অধিকার শিকার নাও করতে পারে বলেন নাচযাসী সশয়নে তার মোকাবেলা করার জন্য রওনা হলেন উভয় পক্ষের মাঝখানে ছিল নদ. তিনি বলেন এই সময় রসুল্লাহ সাল্লাই সাল্লামে সাহাবিগণ পরস্পর বলাবলি করলেন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 এদিকে আমরা আল্লার কাছে দোয়া করছিলাম যাতে নাজ্জাসী তার শত্রুর উপর জয় লাভ করতে পারেন এবং তার দেশের উপর তার সার্বিক কর্তৃত্ব বহাল থাকে ওমে সালাম বলেন আল্লাহর কসম আমরা যে খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম তা একটু পরেই পাওয়া গেল হঠাৎ জুবায়েরকে ছুটে আসতে দেখা গেল তিনি কাপড় উড়িয়ে বলছিলেন তোমরা সুসংবাদ গ্রহণ কর নাজ্জাসী বিজয়ী হয়েছেন এবং আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার কর্তৃত্ব রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উম্মালাম বলেন আল্লাহর কসম আমরা পূর্বে আর কখনো এত আনন্দিত হইনি তিনি আরো বলেন ন্যায্যসী বিজয়ের বেশে ফিরে আসলেন আল্লাহ তার শত্রুকে ধ্বংস করলেন এবং আবিসিনের উপর তার শাসনকে সুদৃঢ় করলেন আর আমরা মক্কায় রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের কাছে ফিরে না আসা পর্যন্ত তার নিকট অতি সম্মানের সঙ্গে অবস্থান করতে থাকি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 রুকানা বিশ্বাসী করতে পারছিল না এসব কি ঘটছে সে উঠে দাঁড়িয়ে আবার লড়াই করতে চাইল রসুল্লা সাল্লাই পুনরায় তাকে হারিয়ে দিলেন রুকানা তৃতীয়বার চেষ্টা করল সেবারও পরাজিত হল নবীজি শর্তে জিতে গেলেন কিন্তু শর্তে যেতার চেয়েও অসামান্য ব্যাপার ছিল রুকানার ইসলাম গ্রহণ রুকানা বলল হে মোহাম্মদ আপনার আগে কেউ আমার পিঠ মাটিতে সাথে লাগাতে পারেনি আর এটাও সত্যি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 যেভাবে পারস্যরা রোহানদের হারিয়েছে আমরাও সেভাবে তোমাদের হারাবো আল্লাহ সহ তখন কয়েকটি আয় নাজির করেন ব্যাবিহীসৌ লিভূম মাই সিনী লীল হিল ব্যা ওয়ৌ ম ইমু মিনি সুরশ আলিফ রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্তর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই সেদিন মোমিনগড় আনন্দিত হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশীল পরম দয়াল সুরা আর রুম আয় এক থেকে পাঁচ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 সেই দিনটি ছিল বদরের যুদ্ধে বিজয় দিন কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধে বিজয়ের প্রথম ইতিহাস বলা বাহল্য বদরের বিজয়ের সামনে অন্য সবকিছু ম্লান হয়ে যায় পত্তলিকরা বলতো তারা মুসলিমদের সেভাবেই পরাজিত করবে যেভাবে পারস্যরা রোমানদের পরাজিত করেছে কিন্তু ঠিক উল্টোটাই ঘটল রোমানরা বিজয় হল এবং একই দিনে মুসলিমরাও বিজয় হয় তবে অলৌকিকতার এখানেই শেষ নয়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 আমরা নিশ্চিতভাবে কখনোই বলতে পারব না ঠিক কি কি কারণে আল্লাহ রসুলসাল্লাই সে সময় অস্ত্র তুলে নেননি আমরা শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ তালা আদেশ করেননি তাই রসুল্লাও তখন অস্ত্র তুলে নেয়া থেকে বিরত থেকেছেন তবে আনিমরা এর পিছনে কিছু হিকমা বা উইস্টন নিয়ে আলোচনা করেছেন তবে এগুলোরও কোনটি নিশ্চিত নয় আমরা দুটো কারণ উল্লেখ করব এক মাক্কী যুগের সময়টা ছিল প্রস্তুতির যুগ নিজেকে গড়ে নেওয়ার সময়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 শাইক সাল্লামী উল্লেখ করেছেন প্রায় এক বছর ধরে রসুল্লাইসাল্লাম এবং সাহাবিরা প্রতিটি রাতে কিয়ামুল লাইল করেছেন অর্থাৎ সালাহ আদায় করেছেন কখনো আর্থের অর্ধেকটা কখনো কিছুটা বেশি কখনো কিছুটা কম আল্লাহ মুস্তাম্বের আয়াত নাম্বার বিশে বলেছেন লমু অন্য কতমুদি তলুসইলিউুস হোয় প ই তুমি নদীন মাল্লাহুয়ুপদ্দি আলিম্ল তুস করম চরমিন কর আলিমসুমি فِي করবি মূন অর্চ ওন মিল সব লিল فِي করুনি সবিল করমিন ও তু তি বোল্লাহ করব তু কদ্দিমি রি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 আর তোমরা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু তারা রাতের ঘুম পরিত্যাগ করে সালাতের জন্য উঠে এখানে কম উদ্দেশ্য নয়। হল জীবনের আরাম আয়স ত্যাগ করে কষ্টকর জীবনের জন্য নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলা নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা সাহাবিদের ইমানি দৃঢ়তা দাওয়া এবং জিহাদের সাহসিকতা এবং উম্মাহকে নেতৃত্ব দেওয়ার এই গুরুদায়িত্ব পালনে যে সাফল্য তারা পেয়েছেন তার কারণ হল মাকি জীবনের এই প্রস্তুতি সালাহ এবং কোরআন আল্লাহ বলেন এভাবেই আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাজির করেছি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 সব মানতেই পারেনি তাই একদিন যখন আল্লাহ রসুদাম তাদেরকে ইসলামের আহ্বান করার জন্য মজলিসে ডাকেন তারা ডিমান্ড করে বসল সেই মজলিসে দাস বা সাধারণ লোকজন থাকতে পারবে না আল্লাহ রসুল তাতে রাজি হননি আল্লাহ তালা কোরআনে আয়াতিল করলেন আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়া জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির আনগত্য করোনা যার অন্তর্কে আমি আমার থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে কাহাফ রহিমাউল্লা বলেন রসুল্লাহ সাল্লাই যখন মসজিদে হারামে বসতেন তখন খাব আম্মার সাফান ইবিন ওমাইয়া এবং মুহার্রিসের আজাদকৃত গোলাম আবু ফুকাহা ইয়াসার সোয়াবিয়াল আনহম প্রমুখ দুর্বল সাহাবিগণ তার সঙ্গে বসতেন কোরাইশরা তাদের দেখে তুচ্ছতাচ্ছল্য করত এবং তারা পরস্পর বলা বলে করত এ হলো এর সাথী যেমন তোমরা দেখছ আল্লাহ এদের হৃদায়ত ও সত্য তারা অনুগ্রহীত করার জন্য আমাদের থেকে বেছে নিয়েছেন মুহাম্মাদের দিন যদি সত্যই হতো তাহলে এরা আমাদের অগ্রগমে হতে পারত না আর আল্লাহ আল্লাতালা আমাদের বাদ দিয়ে এদেরকে নিয়ামতের জন্য বাছাই করে নিতেন না الله إيديش هم برك آياتنا في القرآن وَلَا تَطُرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاتِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجَهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ সে স বিকার সত পোধহ কুণ মিন ও وَكَذَلِكَ পতন বাবাহ বিবাহ পুলো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 তাহলে জানবে যে তিনি হচ্ছেন ক্ষমাপরায়ন থেকে সুরান্ন একবার একটি ঘটনা ঘটেছিল একটি রসুল্লাহ করেছিলেন তিনি কোরাইসের নেতাদের সাথে কথা বলছিলেন ইবেন উম্মে মাহতুম নামের এক সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লু আলাই আসলে তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন আল্লাহ তখন রসুল্লাহ সাল্লাইকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজির করলেন أَبَسَ وَتَوَلَّى أَن جَاءَهُ الْأَعْمَىٰ وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ أَمَّا مَنِ اسْتَغْنَىٰ فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ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 যাদের ভক্তির বন্ধন ছিল একমাত্র ইসলাম পরবর্তী পর্বে আলোচনা হবে আমুল হুজান বা দুঃখের বছর ও সাল্লাল্লাহু আলা সাইয়িদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেনজস মিডিয়ার উন্নন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.renzsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com dot com slash raindrops media also youtube channel www.youtube.com dot com slash org two